হমত আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বা ইউ বোনেরা চোদ্দো শত চল্লিশ ইসরি সনের পবিত্র শাহরের রমাদানে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি ইতিপূর্বে আমরা বাংলাদেশে বহুল প্রচলিত আকিদাগত এবং আমলগত যেই ভুলগুলো আমরা করে থাকি যেগুলো খেলাফেসন্নত সন্ন্যতের খেলাপ কাজ আমরা করে থাকি দীর্ঘদিন ধরে এগুলো করতে করতে আমাদের মধ্যে একেবারে এগুলো অবাধতার মতো হয়ে গিয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমরা ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি ইতিপূর্বে আমরা সতেরোটি ভুল আমরা আলোচনা করেছি আজকে এই পর্বে আমরা বাকি তিনটি বহুল প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেই আমরা এই বৃষ্টি বহুল প্রচলিত ভুল সম্পর্কে ধারাবাহিক আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ তো আঠারো নম্বরে আমরা যে ভুলটি সম্পর্কে আলোচনা করবো সেটি হল রমাদান মাসের একটি গুরুত্বপূর্ণ এবাদত হলো সিয়াম পালনকারীদেরকে রোজাদারদেরকে ইফতার করানো রোজাদারদেরকে ইফতার করানো এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত আল্লা রসুল সাল্লিশাল্লাম বলেছেন মান ফত্তর সান আল্লাহু মেসল আজরিহি মিন কা আজরিহি সায়ুন যে ব্যক্তি কোনো রোজাদারকে সিয়াম পালনকারীকে ইফতার করাইলো আল্লাহ সবান তালা তাকে ওই সিয়াম পালনকারীর মতোই আল্লাপাক তাকে যা দান করেন স্বভাব দান করেন এবং ওই সিয়াম পালনকারীর স্বভাব থেকে কোনো অংশ আল্লাহ রবাহ আলমিন কমতে করেন না সিয়াম পালনকারীদেরকে রোজাদারকে ইফতার করানো এটা একটা গুরুত্বপূর্ণ আবাদত এটা খুবই একটা ভালো জিনিস ভালো কাজ কিন্তু আমরা যে ভুলটি করি সেটি হলো মৃত ব্যক্তিদের নামে আমরা মানুষকে ইফতার করাই মৃত ব্যক্তিদেরকে কেন্দ্র করে আমরা ইফতারের অনুষ্ঠান করি এক বাড়িতে একশো জন দুইশো জন পাঁচশো জন মানুষকে আমরা দাওয়াত দিই কেউ আবার আধুনিক আধুনিকভাবে ইফতার পাটি নাম দিয়ে থাকি কেউ রেস্টুরেন্টে কেউ বাড়িতে বিভিন্ন জায়গায় বিশাল আয়োজন করে মহাসমারোহে আমরা ইফতার মাহফিলের আয়োজন করে থাকি তো এই জাতীয় ইফতারগুলো যেগুলো মাইয়েতকে কেন্দ্র করে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে ইফতার মাহফিল করা এটি একটি মারাত্মক ভুল কারণ মাইনেতের জন্য আমরা সদাকা করব। মাইয়েত পাবে আমরা আল্লাহ সব তাল্লার কাছে মাইয়াতের জন্য দোয়া করব মাইয়েতের জন্য আল্লাহ রাস্তায় দান করব আল্লাহ রাস্তায় সদাকা করব পোকের মিসকিনকে দিব গরিব অসহায় কে দিব বিধবা ইতিম তাদেরকে দিবো মসজিদে দিব মাদ্রাসায় দিব বিভিন্ন মানবতার কল্যাণে আমরা খরচ করব এই সকল সদাকা মাইয়া পাবে মৃত ব্যক্তি পাবে কিন্তু মৃত ব্যক্তির স্বভাবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির জন্য ইসালের স্বভাবের জন্য স্বভাব পৌঁছানোর জন্য ইফতারের আনুষ্ঠানিকতা ইফতারের আয়োজন করা মানুষকে খাওয়ানো এটা কোরআন এবং সন্না দ্বারা দলিল দ্বারা সাব্যস্ত নহে এই জন্য সম্মানিত ভাই বোনেরা আমরা সিয়াম পালনকারীদেরকে অনানুষ্ঠানিকভাবে যত পারি আমরা ইফতার করাবো এটা একটা এবাদত এবং এটা স্বভাব আমরা নিজেরা পাবো নিজেদের স্বভাবের উদ্দেশ্যেই কিন্তু মাইনেতদের স্বাভাবের জন্য মাইয়েদেরকে কেন্দ্র করে ইফতার করানো এটি আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ভুল এই ভুলটা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ ১৯ নম্বরে যে ভুলটি আমরা আলোচনা করব সেটি হল ঈদের দিন আসলে আমাদের সমাজে পায়ে ধরে সালাম দেওয়ার প্রচলন যেটাকে কদম বসিয়ে বলা হয় এটি একটি মারাত্মক ভুল আমাদের সমাজে দেখা যায় যখন ঈদের দিন আসে তখন মা বাবা শ্বশুর শাশুড়ি মুরব্বিয়ান যারা থাকে তাদেরকে পায়ে ধরে কদম বসি করতে হয় কদম বসি না করলে মুরব্বীরা বলেন যে ছেলেটা খুব বেআব মেয়েটা খুব বেআদব ছেলের বউটা খুব বেয়াদব পায়ে ধরি আজকে ঈদের দিনও একটু সালাম করল না ইসলামে এই জাতীয় সালামের কোনো বিধান নেই সালাম ইসলামে মুখ দিয়ে হয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত এইভাবে সালাম দিতে হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাত এইভাবে সালাম নিতে হয় কিন্তু পায়ে ধরে সালাম করা নেওয়া এগুলোর এইটা এই বিধান ইসলামে নেই এটা অমুসলিমদের একটি বিধান এটা অমুসলিমেরাই করে থাকে সে অমুসলিমদের থেকে পর্যায়ক্রমে আমাদের মধ্যে সংক্রমণ হয়ে গিয়েছে এজন্য দেখা যায় যে আমাদের সমাজে ঈদের দিন এই কাজটি অনিসলামী কাজটি অন সংস্কৃতিটি ব্যাপক হারে চলতে থাকে এবং এখানে পর্দারও লঙ্ঘন হয় পর্দা লঙ্ঘন করে গাইরে মাহারামকে পায়ে ধরে সালাম করে এটা ইসলামে একদিকে তো সালাম অন ইসলামের সংস্কৃতি অমুসলিমদের সংস্কৃতি পাশাপাশি আবার পর্দার লঙ্ঘন এই এই কাজটি মারাত্মক একটি আমাদের ভুল আবার কেউ কেউ ঈদের দিন সালাম করে করে সালামি নেওয়ার সিস্টেমও আমাদের বাংলাদেশে আছে যে সালাম করলে বলা হয় যে সালামি দিতে হবে সালাম করে করে সালামি নেওয়া এই জাতীয় পদ্ধতিটি আমাদের সমাজে বহুল প্রচলিত ভুল আর সর্বশেষ বিস্তম আমরা যে ভুলটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ ঈদের দিন যখন আমরা ঈদের নামাজ পড়তে যাই তখন ইমাম সাহেব আমাদেরকে ঈদের নামাজের নিয়ত শেখান যে বলেন যে আপনারা ঈদের নামাজের নিয়ত সবাই বাংলায় বলেন যে অতিরিক্ত ছয়তাক বেরের মাধ্যমে এই ইমামের পিছনে ক্যাবলামুখী হয়ে আমরা ঈদের সলাদ আদায় করতেছি এই যে নিয়াদটা শেখানো হয় সবাইকে বলা হয় এটা একটা ভুল নিয়াদ নেইয়াত হবে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছে নিয়াত হবে কালবে নেয়াত হবে অন্তরে অন্তরের আমি ঈদের সলাদ আদায় করতে এসেছি এটাই আমার নেইয়াত কিন্তু এটাকে আবার মৌখিকভাবে যে অতিরিক্ত শয়দ আকবরের মাধ্যমে এই ইমামের পিছনে ক্যাবলামুখী হয় এই যে কথাগুলো বলা এটা একটা ভুল শেখানো হয় আমাদেরকে এটা হয়তো সম্মানিত ইমাম সাহেবেরা যুগ যুগ ধরে চলে আসতেছে শুনতেছেন আমল করতেছেন কিন্তু এটা চিন্তা করে হয়তো দেখেন নাই যে আসলে এটি কোরআন সুন্না দ্বারা সম্মত কিনা বা এটা নবী সাল্লা সালাম এবার শিখেছেন কিনা সাহাবাই কেলাম করেছেন কিনা এবং এটা হানাফি মাঝাবেও নাই হানাফি মাজাবের কোন কিতাবেও এইভাবে বলা নাই যে ঈদের চলাতে এইভাবে নিয়ত হবে কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত যে সবে কদরের রাত আসলে শেখানো হয় যে নামাই তুয়ানুসাল্লি আলিলতুল কাদার লাইলাত নামাজের নিয়ত শিখায় অথচ লাইলাত কদরের নামাজ বলতেই আলাদা কোন নামাজে নাই আর ঈদের সলাৎ সন্না দ্বারা স্বীকৃত কিন্তু সেখানেও আবার এই নিয়ে আরবিতে বাংলায় শেখানো হয় এটা একটা আমাদের দেশের বহুল প্রচলিত ভুল সম্মানিত ভাই বোনেরা আমরা এ পর্যন্ত যে বিশটি ভুল আপনাদের সামনে তুলে ধরলাম এই ভুলগুলো আমাদের দৃষ্টিতে মনে হয়েছে এটি সমগ্র বাংলাদেশ ব্যাপী আমাদের ভাই মধ্যে মহামারী আকারে ব্যাপক আকারে এই ভুলগুলো ধারণ করেছে আরো অনেক ভুল আছে আমাদের তবে এই ভুল মধ্যে থেকে যেগুলো বহুল প্রচলিত এবং অধিকাংশ জায়গায় আমাদের ভাই বোনেরা ভুল করে থাকেন সেই ভুলগুলোই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এর মাধ্যমে আমরা এই ভীষ্ট বল থেকে প্রত্যেকটা মুসলিম নরনারী ভাই আমরা বেঁচে থাকতে পারব এবং রমাদানের প্রত্যেকটা বাদত আমরা সুন্নার আলোকে করার চেষ্টা করব সমস্ত বেদাত থেকে আমরা দূরে থাকব আমরা সবসময় সশষ্ট থাকব শেরেক মুক্ত তাহিদ ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার ব্যাপারে দুনিয়া যত দিন বেঁচে থাকি যাতে ইসলামের উপরে বেঁচে থাকি আর মৃত্যুর সময় আল্লাহ রব্বুল আলমিন যাতে আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দেন সে তৌফিক কামনা করে আল্লাপাক আমাদের সকলের সিয়ামকে কেয়ামকে কবল ও মঞ্জুর করুন এবং সকলের সুস্থতা সকলের দীর্ঘ হায়াত কামনা করে আমরা এই ধারাবাহিক বোলের আজকে শেষ পর্বের আলোচনা করলাম আমিন ইয়ারব্বাল আসসালাম আলাইকুম আহমতুল